সমিল্ রহ মোহি উল্হী শবিল বসে وَمَا ও সুবহ নিক كتاب الله دستوري وخير الأقلق أسوتنا بسنتهم جبانوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الأقلق أسوتنا بسنتهم جبانوري بهدي الحق أرشدنا দুষ্ট হালক ধূনা বিশি জগানু নিহদ হক অংশ জন আপনার চল্লিমিলচু না বিকুল وتجمعنا محبتنا وصدقنا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তার সমস্ত সৃষ্টি জগতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত তিনি তার আরো সে সমুন্নত থেকে সমস্ত সৃষ্টির যেখানেই সে সব সৃষ্টির অবস্থান হোক না কেন খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেশজনিত রয়েছে সবকিছুকে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ রবুল আলমিন রেজেক দান করেন এবং সবকিছুর হায়াতমত সৃষ্টির সবকিছুর মালিক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 তিনি আকাশে অর্থাৎ আকাশের সমস্ত আকাশের ঊর্ধে আরো সে আর আরো আসমান জমিন সবকিছুর উর্ধে আল্লাহ রবাহ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ওমান তখন উত্তরে সেই মহিলা বা সে মেয়েটি বলেছিল রাসি আন্তা রসুল্লাহ তুমি রসুল্লাহ বা আপনি আল্লাহ রসুল্লাহ আলি ও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 আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রী তার জগতের উর্ধে। এই বিষয়টি এসেছে একবার কোরআন কেরিমের আয়াতের আলোকে যেখানে সাতটি আয়াত উল্লেখ করেছেন শেখুল ইসলাম তাইমা রাহেমা যেটা এই কিতাবের আকিদা ওয়াসেতিয়ার যে সারহা বা তার নিরানব্বই পৃষ্ঠায় রয়েছে আর তারপরে আর তারপরে আরেকবার আলোচনা করেছেন তিনি তার বক্তব্যের মাধ্যমে তিনি নিজের বক্তব্য পেশ করেছেন সেটা এই কিতাবের আকিদাওয়া সে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 এই সম্পর্কে রয়েছে সেটা আগামী সপ্তাহে হবে আজকে হবে এই বিষয়টি যে বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগণ কথা আলেম সমাজের মধ্যে দলালত রয়েছে গুমরাহি রয়েছে রয়েছে আল্লাহ রবুল আলমেন কোথায় বলা যাবে না কোন দিক বলা যাবে না আল্লাহ রব দিক থেকে মুখ। মুক্তি মতবাদ से गुली चोखे आड़ाले चले गेखे से मैंने हक मना हक बिल्कुल भूलता के सही बिल की हक मिथ्या मैं सतर्क कर फरज यह विषय स्पष्ट कर प्रथम और तरह प्रसिद्ध एक सर रही सन्ना भित्तिक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 সাহবাইকে রাম তাবেন তাব আইন মায় আর এবং মহাদেশন কে রামদের যে সালিমদের আকিদার সে আকিদার একেবারে বিপরীত আকি দেয় ভ্রান্ত আকিদার কিন্তু भूल प्रचार हो जनगण मन करजमान इत्यादि इत्यादि यह रकम बहु गुमरा कथा छड़िए सब गुमराहि ना कर मानस जो फिर ना आज তো বড়ই মধ্যে অন্ধকারে থেকে মরে যাবে আর নাজ বড় মুশকিল হয়ে যাবে শেখ সোহাল যে আয়াতের কালেকশনগুলি তার উপর একটা করে তিনি অধ্যায় কায়েছেন হ্যাঁ হেডলাইন व्याख्याद पर्व एगारो नम्बर पर्व विस्तारित आलोचना আল্লাহ কোথায় আছেন আর সাতটি আয়াতের একটি আয়াত সুরে আরাফে প্রথম সুরা আরাফের আয়াত নম্বর চুয়ান্ন তারপরে সুরায় ইউন আয়াত নম্বর তিন যেটাকে সুরাই সজদা বলা হয় সেটাকে বলছে। সাজায় সাজদার আয়াত নম্বর হচ্ছে চার তারপরে সুরা হাদিদের আয়াত নম্বর হচ্ছে চার এই এবং এই যে শব্দটি প্রত্যেকটি ইস্তা শব্দটি এসেছে ইসতেওয়ার অর্থ সম্পর্কে মানা সম্পর্কে আরবি ভাষাতে এর অর্থ কি হয় অ্যারাবিক টু আরবিক আরবি শব্দ এর আরবি কি অর্থ হতে পারে आरोन कर चढ़ा वस्ता সময়ীল হওয়া অস্তাকার মানে কোথাও স্থান গ্রহণ করা ইস্তাকার কোথাও বলছেন এই চারটি অর্থের চারিদিকেই ঘুরছে সালাফে আলীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষ বা কেরামদের সির ইস্তে শব্দ যা এই আয়াতের কারিমা গুলিতে বর্ণিত হয়েছে আল্লাহ কিন্তু আল্লাহর আড়স কোথায় আর এক বিদায় কলব করবে আল্লাহর আরে মমিনের কলভই তো আল্লাহর আড়োস তাহলে তো আবার ফিরেছিল আসলে আরো সব জায়গায় সবার ভিতরে আপনার ভিতরে আছে তাই না কাফের ভিতরে আছে ওরও কলব আছে আমি এই লোকটাকে চেষ্টা করেছিলাম তো দোষের কথা করল আল্লাহকে নিয়ত তো বলছে আল্লাহকে চেষ্টা করব হ্যাঁ এই আকিদে তো হিন্দু ধর্মের যে আমরা মূর্তি সবকিছুতেই বিরাজমান তো মূর্তিতে ওপরও আল্লাহ আছে পূজার ধর্ম ভ্রান্ত আকি দেয় এই ছিল আয়াত এখন হাদিসগুলোতে গুলিতে যায় না নম্বর ক্রিস্টা দেখেন তিনটি হাদিস আছে যাদের কাছে গীতা মাছে দেখতে বলছেন এটা আমাদের আলোচনার সতেরোতম পর্ব ছিল বা এরকম এখানে তিনটি হাজিস আরম করছেন হাফাজ আল্লাহ রবীন্দ্রের সৃষ্টির উর্ধ্বে হওয়া এবং তার আরো সে থাকা সৃষ্টির উর্ধে আছেন আল্লাহ আলম সমস্ত তারপরে তখন একটি দোয়া নিয়ে এসছেন অসুস্থ ব্যক্তির আহ ঝাড়ফুকের ক্ষেত্রে দরবন আল্লাহ কোথায় আকাশ মানে আকাশের ওপরে আলাসমাই এই বলে হাদিসছি তারপরে দ্বিতীয় কাউকে বেশি দিলেন কাউকে কম দিলেন শেষ বলেছিলেন আক্ষেপ করে আল্লা ও সময় আমাকে তোমার আমানস্ত মনে করতে পারলেন যুগের ওই জাদুঘরদেরকে যে ফের করেছিল শুলে চড়িয়েছিল তো সেখানে তোমাদেরকে খেজুর গাছে ফি আছে ওখানে খেজুর গাছে কি করব।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 तीन उपुक्त होते नहीं विषय विस्तारित आलोचना पेश करबा देखा रहमा हल्ला एक सौ तेस তিনি বলছেন এটা আমাদের একুশতম পর্ব গত সপ্তাহের আগে সবচেয়ে আলোচনাতে ছিল অজুবুল ইমানে আল্লা সে আল্লাহর আর সে হওয়ার উপর ইমান রাখা ফরোজ আল্লাহি এবং তিনি তার সৃষ্টির উর্ধ্বের সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি আমরা তেমন আরস কুরসিও আল্লাহর সৃষ্টি ঠিক না তা আল্লাহ আরোস কুর্সির সাঁতানের সবকিছু দৌড়বে মানে সৃষ্টির কোথাও ভিতরে না যে আল্লাহ রা বেচারা যে আল্লাহ কোন সৃষ্টি আছে না আল্লাহ সমস্ত সৃষ্টি দৌড়বে मर्मेज आयात दल रही आल्ला क्षेत्र उपयोगी आल्ला क्षेत्र क्वंद नहीं द्वंद होते सृष्टि डूबे जार मगज आल्ला प्रथम तुलना तोना ओपर नीचे ना आल्ला कारोकि चलो এতে বিস্তারিত আলোচনা করেছেন শেখান আর শেষ খানে তিনি বলছেন যে চন্দ্র তো আমাদের সাথে থাকে চন্দ্র কত দূরে আছে তো চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর খুব সৃষ্টি সেই সম্পর্কে যদি বললেন চাঁদ আমার সামনে এইখানে থাকলে আপনার সাথে চাঁদ আপনার সামনে বলছি আমার সাথে দেশে বাংলাদেশে গেলো আমার সাথে অস্ট্রেলিয়া গেলো আমার সাথে আমেরিকা কানাডা গেলো আমার সাথেই সাথে কিন্তু র আলা খাল তিনি তার সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করছেন মোহিমেন আলিহিম এবং তার আধিপত্য समस्त सृष्टि विस्तारित आलोचना तो अल्लाह रबुल आलमीन सम्पर्क आल्लाबुल आलमीन आरोप कथा एक बला है समस्त सृष्टिर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 प्रायता आलोचनापूर्ण विषय आलम आगमन आल्लास क्या हासर मठे कम दिन विचार दिवस मानव जरूर जिन जो हिसाब ने जो आल्ला की আসবেন এখন আল্লাহ আসবেন না আর কিছু আসবেন এটা হচ্ছে সাহাবাই কেরামা যারসুল্লাহাম থেকে নিয়েছেন তাব সাহাবাই কেরাম থেকে নিয়েছেন তাবা তাব থেকে নিয়েছেন আর তাবা তাবি মালিক আহমদ আর মহাদ্রিস আইন আমরা এই আকিল ওপর এই যুগ যুগ ধরে ছিল তারপরে আষাঢ় মতবাদ আর এই মাতরিদি মতবাদ আর এইরকম তারপরে গ্রিক দর্শন আর এইরকম মেলা গুমরাহি মোতাজেলাদের মতবাদ এই সমস্ত মানুষকে গুমরা করেছে আকিদার ক্ষেত্রে আল্লাহ রে আপনাদের আল্লাহ সুবাহ আগমনের আলোচনা মানে আলোচনা বর্ণনা আল্লাহ তালার আগমনের আলোচনা আশাটা আমাদের আশার মতো না তার আগমনটা আমাদের আগমনের আমরা কিন্তু সৃষ্টি অন্য অন্য বিষয় বস্তুগুলি ঘিরে আছে ঠিক না এ প্লেস আপনাকে আমাকে ঘিরে আছে ঘিরে নাই আমার ডান আছে বাম আছে সামনে আছে পিছনে আছে যে জায়গাগুলো আছে এই জায়গা থেকে কি করেছে আমাকে আপনাকে ঘিরে আছে আল্লাহ ক্ষেত্রে না জন্য যেমন হয় আমাদের আশা আর যাওয়া মানে আমরা কি বুঝি যদি আমি এখান থেকে চলে যাই তো আমার চেয়ারটা খালি ঠিক না যখন আপনারা এখান থেকে আমাদের ক্লাস আলোচনা হয়ে যাব যখন চলে যাব তখন এই চেয়ারগুলি সব খালি হ্যাঁ এই হলটা খালি তো আল্লাহ রব আহ আগমনে মানে আল্লাহ এক জায়গায় ছিলেন ওখান থেকে আসলেন আর আল্লাহ মগজে আসামে আল্লাহকে কার সাথে তুলনা করলেন আপনার সাথে আমার সাথে সৃষ্টি জগতের সাথে তুলনা করলেন আমাদের ক্ষেত্রে এটা যে এক প্লেস থেকে আরেক প্লেসে গেলে আগের প্লেস টি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 যে তাদের কাছে আল্লাহ আগমন করু ফিজুল বিচার দিবসে আর পাকড়া হবে সেই দিনের অপেক্ষায় আছো সেই দিন হুশ হবে না এখন হুঁশ হবে আল্লাহ এখানে তাদের কাছে আল্লাহ আসবে আল্লাহর আগমনের কথা না শোনা সুরাবারাই দ্বিতীয় আয়াত হচ্ছে সুরের আয়াত নম্বর একশো আটান্ন রব্বিকা। বলছেন যে তারা কি অপেক্ষায় রয়েছে তাদের কাছে আগমন করুক আউ ইয়াতিয়া রব্ব কাবা হে নবী তোমার রব আসুক এর অপেক্ষায় রয়েছে এত কি পাওয়া গেল আয়াতিয়া রব্যকা তোমার রবের আগমনের অপেক্ষায় তার রয়েছে তার মানে আল্লাহর আগমন ঘটবে না ঘটবে না ঘটবে তৃতীয়া আর আমাদের হিসাব হবে না জবাব দিতে হবে না এ যা দুঃখা যখন জমিনকে চূন্য বিচ্ছন্ন করে দেখা গেল যা এবং তোমার রব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 যদি লাখ লাখ বলি ভুল হবে কোটি কোটি বলি তো ভুল হবে কারণ তাদের সংখ্যা কেউ না। তো ফেরেজ তারা সারিবদ্ধ হবে আসবে এসে হাজির হাবি সামনে আল্লাহ রব আলমীর সামনে এ তিনটি আর প্রমাণ করল আল্লাহর আগমন এ সম্পর্কে বলছেন যে আয়াতগুলি প্রমাণ করলো যে আল্লাহ মানে আশা ওয়াল ইতিয়ান আগমন হ্যাঁ প্রমাণিত কেমতে বা সাবস্ত কেমতের দিনে কিরকম আল্লাহর রহমত আসবে আল্লাহ আসবেন মানে আল্লাহর রহমত আসবে না আল্লাহ হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর আজাব আসবে এই সব এগুলো অর্থের বিকৃতি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে বেজাতে হি আসবেন আল্লাহ রহমান আল্লাহ বলেছেন আসবেন আসবেন ইতি আল্লাহ আসবেন না আল্লাহর হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর আসবে এগুলো করার অধিকারটা দিল আপনাকে আমাকে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 সম্পর্কে আল্লাহমন্ডল ইবিন তার ছাত্রাইবনুল সুবাহ এ সম্পর্কে আলোচনা করেছেন যা আর বেশি আলোচনা যাচ্ছে না কারণ थे समय समुन्नत समस्त सृष्टिर हाँ समस्त जमीन आसमान सात आसमान द्वित आल्लासबार दिवस विचार कर हिसाब ने अमल खेमा हाँ জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি এখন একটি তফসির থেকে আপনাদের শোনাবো যে সম্পর্কে আপনাদেরকে বিভ্রান্ত করে থাকে তফিমুল কোরআন আর একটা হচ্ছে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা এই তফসির দশা দেখেন তফসির আকৃদাগত ভুল আছে তফসিরে সোজা আয়াত নম্বর ষোলো তে কি আছে আমি তুমি তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে সেই আল্লাহ কে বলে আকাশে নিশ্চিন্ন করে দিতে পারেন তোমার একটু ভয় করো না এই জমিনে তোমরা পাপ করছো পাপে ডুবে আছো এই হচ্ছে আয়াত এই আয়াতের তির করতে গিয়ে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 पता नम्बर गुरु तेज पता दे पता नम्बर पुरेशानी आसले पढ़ार लम्बा एक ना गोटा शेष करते उर्दू थे पढ़े शुना तर्जमादू पढ़ाते उर्दू हमिजिन कितब मौलाना मदूद बोझा गया निर्भीक आयत भाई करना सत्ता के जेनेकाशे रही की বল্কিছ ফরমাই গিয়ে ইনসান ফিত্রী খুদা কি खुदा রাখা চাহ খুদা আল্লাহকে খুদা বোলা এটা আপত্তিক কারণ নিরানব্বই নামের কোন একটি নাম খোদা না আলেম আর কোরআন শোনা অনুসারে আলেমের মাঝে এটা একটা পার্থক্য যে আমরা জীবনেও খোদা না খোদা হাফেজ না কি বলবো আল্লাহ হাফেজ কোরআনে খোদা হাফেজ আছেন আল্লাহ হাফেজ আছেন ছেলেদের খোদা হবে আল্লাহ বলতে কষ্ট লাগছে না কেমন লাগে বোধ অস কেন আপনাদের জি হ্যাঁ তারপরে বিদায়ের সময় উন্নতি দোয়া এটা আল্লাহ হাফেজ ভাই দোয়া হচ্ছে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 বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা ভয় আমেনা সেই বলছেন যে ইনসান ফিত্রি তর পর যদা সে রুজু করা চাহ মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তুই আসমান কি তার কোন দিকে তাকায় আল্লাহর দিকে তাকায় প্রাকৃতিকভাবে ভাবে তাকাই সেই জন্য আল্লাহ বলেছেন দেখেন কোন ভুল বাইক অথচ আল্লাহ যে সৃষ্টির উর্ধে এর দলিল আছে। আছে আর মানুষের নেচার প্রকৃতিতে আছে এটা হলো দলিল উল ফিতরা আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি যে আমাদের নেচারটা কোন দিকে যে আল্লাহকে খোঁজার জন্য উপরে এটাই দলিল যে আল্লাহ উপরে আছে गोलमाल गोलमाल गुआ मांगता है तो आसमान की तरफ हाथ उठाता है दुआ चाय त আকর্ষের দিগে উঠা কি সব সহারো মায়ুস আসমানকে খুদা ফির গেছে তখন আকর্ষ দিগে খুদা ফদ করতে আল্লাহ ফরিয়াদে কই না है আপতি হালামুসিব আসলে তো কাহ হ্যা উপর ছে না যদি বা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 আল্লাহ তালা কি ভেজি হয়ে কিতাব কো কতুবে আসমানি কিতাব আসমানি কিতাব থেকে আল্লাহ আসমানি কিতাব আল্লাহ তালা কি ভেজি হয়ে কিতাব কে কতুবে সামি কতুবে আসমানি কাহা যাত আসমানি কিতাব বলা হয় কিন্তু আল্লাহ যে ওপরে আসেন আর ওই দিক থেকে নাজেল করেছেন আসমানি কিতাব ওইটা রাজি না এতে এই ব্যাখ্যা মন্ত্রে রাজি না এক লি রসোল্লা মুিন গোলাম আজাদ লি আজাদ সকুর হুজুরা হ্যাঁ আসমানা করিয়া এটা স্পষ্ট দৌড়ি আল্লাহ आसमान थका्लाका विषय गुलें जी हाँ আমি পড়ি না আপনার শ্রম ভুল পথে করবেন না আপনার সহি আপনার সহিদা আমল জানার ক্ষেত্রে এলোমাসেল কারণ অনেক কিছুই বাকি রয়েছে কি শিখেছেন ইসলাম সুতরাং এই সব বিদ্য কিতাব পড়ায় সময় নষ্ট করবেন না এটা ভালো আলমদের পড়ার জন্য অথবা কারো সন্দেহ আল্লাহ রানায়ুহ এলইয়ে এবং রুহ মানে জিবরাইল আলী ইসলাম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 আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোনো বিশেষ ধারণা করা যাবে না কেউ কে উন কি জাত জামান ও মকান্জা হে আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র কাল এবং স্থান থেকে पवित्रिकारापर आल्लाब आसमान थार विषय कर आल्लाबा आलोचना कर लो بائیش آمبر بائیش نمبر ایک আসল শব্দ কোরআন হচ্ছে যা রবা মানে তোমার রব আসবেন যদি অতীতের ক্রিয়া কিন্তু আল্লাহ কি এক জগস জগতকল হই সবাল পায় আল্লাহ এক জায়গা থেকে আর এক জায়গা আসবেন এটা প্রশ্নই উঠে না আবার উর্দু তো আল্লাহ এটা জগৎ জগতকিলা নহ এক জগ থেকে আর এক জগবে এই প্রশ্নই উঠেন অস্বীকার আল্লাহ দেখেন কি তাহলে যেন একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ আসবেন এমন না আল্লাহ কি করেছেন একটা বিশাল বা দৃষ্টান্ত উপম করেছেন কিসের ইয়ে যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে দার সুলানি ও কাহি কে আসার স্তরে জাহির হব আলমিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্য এর যে প্রভাব আসার এইভাবে প্রকাশ পাবে যে যেন আল্লাহ আসর মাঠে এসে জেসে দুনিয়া কেমন ভাই বাদশাহ তাম লো আর সলতনত কি ন দরবার মে আজানেষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্র নয়োগ আশা আর তিন আসেন হাজার সে राष्ट्र नायक राष्ट्रपति प्रधानमंत्री हालका तुलना मूल कं राजा बादशाह स्वयं राष्ट्रपति प्रधानमंत्री की प्रभाव रहीना नहीं तो ठीक है देशर शासक स्वयं चले आसले ठीक तेम ही अब एम भाव प्रकाश पा आल्ला एक मान क्षमता कुदरत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 অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশনের অবস্থা কেমন থাকে এইটা বুঝতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রবুল আলমিন কেমন দিনে আসবেন আল্লাহ বলছেন যা আরবা বলছে নিঃসন্দেহ তার কাছে মোটেই ছিল না যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রহম্লা মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মৌলানা মাউদুদি আল্লামা মাদুদি আরো কি এম মৌদুদি আর কত কি কত বড় মানুষ सभ्य भाषाई लोकर की मिथ्या कत मिथ्या যে খেদমত হয়েছে এই খেদমদ ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে এই দুটো আল্লাহ থাকেন আজকের আলোচনা আল্লাহ আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শোনাই দেবো চলবে আরেকটি বিষয় এই তফসির তস্তিরে ছয় খন্ড এই আছে যেমন তাস্তির ইা নসরুল বলছেন আল্লাহ কি বলেছেন কানা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 দিনের দাওয়াতের জন্য এখন কি করতে হবে এখন দেওয়ার জন্য হয়েছে বার্ধক্য চলে আসছে তো সি করো তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত মানে সুহান আর তার কাছে ক্ষমা প্রার্থনা করু আল্লা কাছে কি করমা চাও আল্লাহ রবিকার আছে কি নেই যে কোনো মানুষকে যে কোনো হ্যাঁ যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে আমরা আল্লাহর বান্দা রবাক রবের কাছে আম্বের রসুলকে আল্লাহ রব্লুল্লাহ অধিকার আছে না নেই কারণ তারাও আম্বের রসুল কোনো আল্লাহর করলাম ঠিক না আব্দুল্লাহ রসুল তারা তো আল্লাহ নবী মোহাম্মদ রয়েছে তোমার পবিত্রতা ঘোষণা করছি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 গোনা না থাকলে বাডে আর কি হয় জাদা উঁচা হয় যে কোনো নেকাম সৈয়াদ হাসানাত গুনা মোচন হয় আর নেকি বৃদ্ধি পায় আর কি হয় মার্যাদা উঁচা হয় এখন আল্লাহ রাজম নবী মহামসলেন খোমা চাই অর্থাৎ দা মো কি খিদমতম সফুদি তি উজাম بھی ہوئی ہو اسے চশম্প আর দরগুজার ফমাই বলছেন কাঁদে বা তোমার উপর ন্যাস্ত করে চালা লাগে কি খেদমত কি খিদমত্লের মা অনুজালী এলে কি রে রবের পক্ষ থেকে যা নাজেল হচ্ছে কি করো পৌঁছিয়ে মাউন পৌঁছিয়ে দাও এটা হচ্ছে আর মিথ্যা ছড়াছড়ি আর কোন আসলো কোথায় সালামের জবাব চলে আসলো এসব জালিয়াতির কথা প্রচার করা তবলিগ এটা মানুষের মন গড়া আর ইসলামের তবলিগ হচ্ছে মা আর যদি বললেন তৈরি করেছে সেইটা তবলি করব। তাহলে সেই তবলিগটা ইলিয়াসীর ইসলামী তবলিগি যে তবলিগে এসে মানুষ বিরাত করছে আর অনেক কথাও তাতে রয়েছে অন্ধ হয়ে পড়ছে আর সেটা কত সবের আশায় একবারে এমন ইস্তেমাতে আছে যেটা তাদের বিশ্ব ইসতিমা হয়ে গেছে একমাত্র আরাফা এই গুমরাহিত আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তো অভিজ্ঞতা বলছিলাম যে মহুদি সাহেব কি বলছেন আল্লাহর কাছে দোয় আল্লাহ বলছেন বিজ্ঞে যেপু যেতে গিয়ে মানে সেটা করতে গিয়ে তুমি ভুল চুক ভুল ভ্রান্তি যে ভুল ভ্রান্তি হয়েছে ইয়া কোথায় অথবা যেই কি হয়েছে ঘাটতি হয়ে গেছে হ্যাঁ उससे पूणी। पूणी। आर्दार आर्दार गोजार फर्मा के कर माने, भूल दाखर नावा। माने देख भूल चारम्म मान चक्षु चारम्म मान हम चक्षुषी मान पुशीदा पुशीदा मान गोपन तो बोला एड़िए जावा जा देख फिर चोकामी लज्जा पा पा अथवा उल्टा क्या देखें भूल कर देखी तोन तो शुरू हो जाए तक जरा उदाहरण मालिक ती कर উপেক্ষা করে ও দেখেও যেন না দেখার ভান করে দেখেও যেন না দেখার কাছে আমি যে দায়িত্ব পেয়েছি আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছো এই দিয়েছ এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল মানে ভুল ভ্রান্তি হয়েছে অথবা কোথায় মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে এইগুলি থেকে আল্লাহ তুমি চশম খুশি করমেক্ষা করো কি ঘাটতি বলছো যা হয়েছে হয়েছে এরকম কথা বলতে চেয়েছেন না এই বিষয়টি এমন কর যে বিষয়টি দেবন্দি আলামারাও দেওবন্দি আলাম দেবলিগিরা কৌমীরা এরা এটাকে তাদের অনেক কিতাব লিখেছে মৌদুদি আর ফটো আছে কাফের ফটো আছে আমরা কোন মুসলিমকে তাদের আকিদাগত ভুল থাকার কারণে অতক্ষণ কাফের বই যতক্ষণ পর্যন্ত তার কাছে সহি পৌঁছে ব্যবস্থা না হয়েছে হজ্জুত কয়েম রাখা এটা হচ্ছে পার্থক্য আমাদের অন্য অন্যদের সাথে মনে রাখবে অথচ আমাদের ক্ষেত্রে এরা সারা বিশ্বের মুসলিমদেরকে কি বনে করে কাফের মুর্শিক মনে করেন ভারত পাকিস্তান বাংলাদেশের আহলাদিস কেউ কাফের বলে তবে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার গুমরাহির শিকার এটা ঠিক ঠিক পক্ষান্তরে দেবন্দী उद्देश्य होमपन्थी चरमपन्थी ना जी मानुष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 কাউকে কাফের বলার জন্য আর বেশ কিছু বাধা এবং কাফের ফুতুয়া দিয়ে যে নিজেই কাফে রয়ে গেলেন এর খবর নাই আল্লাহ রব যেন হৃদায়ত দান করেন এবং সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তফিক দান করেন আর মধ্যম পন্থা হচ্ছে কোরআন সন্ন্যার দলিল চলা शेष करीब क्षमा चाहती क्या मौलानुटी घाटती भूल हो तथा बोल रहा दरकारा বলতেন যে যে কোনো মানুষ যে কোনো মুসলিম যতই বড় হোক না কেন বা যে কোনো নবী যতই বড় নবী হোক না কেন তারপরে উঁচু করার জন্য তিনি তিনি ফার করবেন তারপরেও আমরা বান্দা হিসাবে আল্লাহর সকলে খুলাম আন্তর আল্লাহ সবে আল্লাহর মুখাপেক্ষি সুতরাং আল্লাহর মা ফেরাতের যেমন আমরা তেমন রসুল গন আল রব আল ফিরাতে সবাই মুখাপেক্ষী রসুল কি বলেছেন কালে তোমাদের কোন ব্যক্তি নিজের আমল দিয়ে ইমান দিয়ে জানাতে যেতে পারবে না জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ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 এবং অবশ্যই রহমত এবং মাছেন তাই আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদার দিয়েছেন এই জরুরি নয় যে আমি সালাম ফেরার পরে আস্তা ফুলো আস্তা আস্তাফ যদি আমার জানাতে হয় আজকে ভুল করেছি তাহলে নাকি চিন্তা করেন আপনি আমরা করছি না করছি না যারা তরিকে নামাজ পড়ছি সালাম ফেরার পরে ঠিক বই রকমী সাল সাল্লামের কি আল্লাহ ইস্তির করতে বলছেন এই মানে এই না যে নবী সাল্লামের বোল দুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে না অবশ্যই না অবশ্যই না তো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 शिकारे बहु मानस भलो मानु गुमराहरा कैसे आखिदा पे गे तो अनेक बड़ा होते नसीबे विभ्रांति अपनी सब समय সতর্ক থাকবেন সমস্ত রকমের আকিদা আকলাকের গুমরা বিভ্রান্তি থেকে এবং আল্লাহর কাছে ইস্তেকামা দান করো অটলতা অটল রাখো দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং রব্বানা লুজি কলুবানা বাদাই হাদা ওহাবা মিল্লাদ দুষ্ট বখ ফলকে সুনা বিসুন্নতিহী